আবু হাজিম রাহমাতুল্লাহি হতে বর্ণিত তিনি বলেন আমি সাহুল রাজিল্লাহনকে জিজ্ঞেস করলাম রসুল্লাহ সাল্লাহ আলয় সাল্লামকে ময়দা খেয়েছেন সাহল রাজি আল্লাহ বললেন আল্লাহ তালহ যখন থেকে রসুলিল্লাহ সাল্লা আলয় সাল্লামকে পাঠিয়েছেন তখন থেকে মৃত্যু পর্যন্ত তিনি ময়দা দেখেননি তিনি আবার তাকে জিজ্ঞেস করলেন রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম এর যুগে আপনাদের কি ছিল তিনি বললেন আল্লাহ তাল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর পাঠানোর পর থেকে মৃত্যু পর্যন্ত তিনি চারণীয় দেখেননি আবু হাজিম বলেন আমি বললাম তাহলে আপনারা না চেলে জবেরাটা কিভাবে খেতেন তিনি বললেন আমরা জব পিসে তাতে ফুক দিতাম এতে যা উড়ে যাবার তা উড়ে যেত আর যা বাকি থাকতো তা মথে নিতাম তারপর তা খেতাম